بسم الله الرحمن الرحيم <تصفيق> قل هذه سبيل أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين كتاب <تصفيق> الله হল্কে উস الحق জল নূরি الله দিল হরুদনা দু اُسْوَتُنَا بِسُنَّتِهِ الجَنا نُورِي نِهْدِي لِ حَقِّ كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته جبانوري لهدي الحق أرشدنا لزمت محاضن القرآن فذكر الله يسعدنا عرخنا إخوة الإيمان وللأخيار صحبتنا وتميزنا بكل و تجمعنا محبة السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره و بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مدل له ومن يذلل فلا هادي له و أشهد لا إله إلا الله وحده لا شريك له و أشهد أن محمد عبده ورسوله সাহা তিম গমাবাদেখান শেখালাম সাহম আফদুল كنت. حدیث حسن حدیث حسن اخرجه من حدیث بن رضی اللہ تعالی عنہ علیہ اذا قام الصلاة فلا قبل وجهه وجهه تحت قدمه متفق হখরানি وَقُولُهُ صلى الله عليه وسلم, اللهم رب السماوات السبع والعرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والقرآن عوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناسيتها أنت الأول فليس قبلك شيء وانت الاخر فليس بعدك شيء وانت الظاهر فليس فوقك شيء وان طلبات فليس دونك شيء اقض عني ديني واغنيني من الفقر وامنن ومسلم وقوله صلى الله عليه وسلم لما رفع الصحابه اصواتهم بالذكر يا الناس ارهبوا على انفسكم ففسقوم ارهبوا على انفسكم فانكم لا تدون اسما ولا غائبا তার মহান আরো সমুন্ন আর তার সাথে সাথে তার ক্ষমতার দিক থেকে তার জ্ঞানের দিক থেকে তার পরিবেশনের দিক থেকে তার তৌফিকের দিক থেকে মমিনদের সাথে রয়েছে এবং যারা মমিন নয় তাদের সাথে অল্লা রবুল আলমিন তার ক্ষমতা তার এল তার জ্ঞান তার পরিবেশন এ সমস্ত দিক থেকে আল্লাহ রব আলম সকল সৃষ্টির সাথে রয়েছে। কিন্তু তার সত্তাগত দিক থেকে রব্বুল আলমিন সৃষ্টির ঊর্ধ্বে রয়েছে সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে তিনি মহান আরো সে সমন্বত রয়েছেন সালাতমুসালাম নাজী মো রসুলের উপর বন্দী আচার আচরণের বর্ণিত হয়েছে তা বিস্তারিত বর্ণনা করেছেন তার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রবুল বান্দার সাথে থাকা बंदारेम साली सामने रे विषय करीम आलोक आलोचित नहीं आलोचना प्रमाण कर আল্লাহ রবুল্লা আলম তার বান্দার সাথে রয়েছেন গত সপ্তাহের আলোচনা ছিল যে আল্লাহ আবুল্লা আলমী তার মহান আর সম্পর্কে হাদিস আল্লাহ রবুল্লাহ আলম সুচ্চ সুমহান যিনি সু সুমহান তিনি সমস্ত সৃষ্টির ওপরে উর্ধ্বের রয়েছেন এখানে চারটি হাদিস রয়েছে প্রথম হাদিস ইমাম কিতাবে রয়েছে আল কিতাব তিনটি কিতাব তার রয়েছে তার আগে হাফজাহ আজকের যে হাদিস গুলো রয়েছে তার বিষয় বস্তু সম্পর্কে বলছেন মহান আল্লাহর বান্দাদের সাথে থাকার প্রমাণ মহান আল্লাহর তার সৃষ্টির সাথে থাকার প্রমাণ সেহী আর তার সৃষ্টির সাথে থাকা তার আরোসের ওপর সমুন্নত হওয়ার পরিপন্থী নয় উল্টো নয় অর্থাৎ তিনি আরো সে আছেন प्रश्न आने आल्ला के सृष्टिर तुलना गलोचनागुलें विषय अथवाग अपव्याख्या कर অপব্যাখ্যা করার আগে বা অস্বীকার করার আগে কি করেছে তুলনা করে দিয়েছে সৃষ্টির সাথে যখন মগজের তুলনা ঢুকে গেছে তখন কেমন করা হয় এটা যখন হয় না তখন এর একটা অন্য কোনো ব্যাখ্যা করতে হবে আর না হলে তাতিল অস্বীকৃতি অস্বীকার করতে হবে এইভাবে তারা আল্লাহ রাবুল আলমিনের এইরকম বহু কে অস্বীকার করেছে আবার বলছি মাইয়াতুল্লাহি আল্লাহর সাথে থাকা কার সাথে থাকা তার সৃষ্টির সাথে আল্লাহ তার সৃষ্টির সাথে থাকেন একটি বিষয় আর আল্লাহ সৃষ্টির সাথে থাকেন এর মানে এই নয় যে তিনি আরো সে সমুন্নত জি যখনই আপনার প্রশ্ন জাগবে তার মানে আপনি মনে করছেন আমার মতো অন্য কোনো মানুষের মতো এটা কেমন করা হয় যে আরো সে আছেন আবার সবার সাথে আছেন এটা কেমন করা হয় তাই না এটা তো আমাদের ক্ষেত্রে না এটা মহলুকের ক্ষেত্রে না এটা তো মানুষের ক্ষেত্রে ক্ষেত্রে এটা অসম্ভব সূত্র আল্লাহর ক্ষেত্রে অসম্ভব না ভুল কথা এখন আদেশগুলি দেখি নবী করিম সাল্লা হাদিস এখানে যেটি প্রথমে আসা হয়েছে বলছেন सब चाहते उत्कृष्ट ईमान सब चाहते उत्तम ईमान विश्वास जेने विश्वास कर आल्ला दुई भागे भाग कर गोचना तो बोले जख আয়াতগুলি নিয়ে আলোচনা এসেছিল একটা হচ্ছে আল্লাহর আর একটা হচ্ছে আমি আল্লাহর থাকা কারো মনে আছে না ভুলে গেছেন সব ওই দিকে আম্মা বা আরবিতে বললে ও খাসা বিশেষ ভাবে সাথে থাকা আর সাধারণ ভাবে সাথে থাকা বিশেষ ভাবে সাথে থাকেন আল্লাহ রবুল আলমিন বিশেষ ব্যক্তিদের সাথে অর্থাৎ মোমিনদের সাথে মাসা আল্লাহ তাহলে কিছু মনে হয় আছে আর সাধারণভাবে আল্লাহ রব আলমিন যে কোনুল আলম সকলের সাথে যতই অসাধক যতই অপরাধ সমস্ত অপরাধ তার মধ্যে রয়েছে তারপর আল্লাহ তার সাথে রয়েছেন কোন দিক থেকে এই বিষয় কিন্তু শুরুতে কিন্তু আমি ইঙ্গিত করে দিচ্ছি হ্যাঁ যখন খুব বড় করে বলেছি আল্লাহ রয়েছেন বিশেষ ভাবে যেকোনো জায়গায় মমিনের সাহায্য করেন মমিনকে আল্লাহ তৌফিক দেন ভালো কাজের তৌফিক দেন যে কোনো জায়গায় আল্লাহ তৌফিক দেনা মমিনদের আল্লাহ হেফাজত করেন আল্লাহ আর শাহজিম থেকে যে কোন জায়গার মমিন আল্লাহ কি করেন হেফাজত করেন তাহলে এই তিনটি কথা আর বিষয় আল্লাহ তৌফিক শক্তি সামর্থ্য দেওয়ার দিক থেকে আল্লাহ রবুল আলমিন হ্যাঁ সাহায্যের দিক থেকে কার সাথে রয়েছেন মমিনদের সাথে রয়েছেন এই মর্মে ওই আজগুলো রয়েছে ইন্দরি হ্যাঁ মাল মহসেন সৎকর্ম যদি সাথে বন্ধুদের সাথে বিভিন্ন ভালো গুণগুলি বলে মমিন দেন আল্লাহ বলছেন যে আল্লাহ ওদের সাথে রয়েছেন এটা হচ্ছে খাস হবে থাকা এইসব দিক থেকে এটা স্পেশাল ভাবে আল্লাহর সাথে থাকা আমরাও তো এরকম ভাষা প্রয়োগ করি কোন আপন দুজনকে বলি আমি তোমার সাথে আছি মানে কিছু আমি তোমার সাথে আছি সৌজিকে বলে কোথায় সাথে আপনি সৌদি আরব বলবে বুঝছে আপনার বাঘ ভঙ্গিমা এই কথা বলবেন না ও বোকা না কিন্তু আল্লাহর কথা আল্লাহ সম্পর্কে বুঝতে গিয়ে বোকা যে যাচ্ছে কাফের বা अस्वीकारी दूर ज्ञान दिखाई आल्ला ज्ञान बोर डाकना चोर डाक चोरी लुकिए गुकर जदुकर लुक आल्ला पाने खुजे पाए क्या जदू कर सब खबर आज আল্লাহ আছে আল্লাহরিষ্ঠনের দিক থেকে অপরাধ করে আল্লাহ আল্লাহর ঘেরা থেকে পালাতে পারবে না আল্লাহর ঘেরা বাইরে পালাতে পারবে না কোথায় বলা হবে আল্লাহ পারবে একটি গুণ হচ্ছে কুদুরা আল্লাহ কাদীর আল্লাহ কাদের তখন আল্লাহর একটি গুণ হচ্ছে কি আল কুদরা ক্ষমতা ক্ষমতার দিক থেকে আল্লাহ ক্ষমতা হ্যাঁ সকল সৃষ্টিকে সকল সৃষ্টির ওপর আল্লাহ ক্ষমতা পান আল্লাহর ক্ষমতার বাইরে আল্লাহর শক্তির বাইরে কোন সৃষ্টি যেতে পারবে আল্লাহর আয়ত্তের বাইরে যেতে পারবে এগুলো হচ্ছে কি নাই এত আমা সাধারণভাবে আল্লাহর সাথে থাকা সাধারণভাবে আল্লাহর সাথে থাকা সকল সৃষ্টির সাথে সকল শুধু মানুষ না সকল সৃষ্টির সাথে আল্লাহ রয়েছেন সাধারণভাবে আর খাস ভাবে বিশেষ ভাবে আল্লাহ সৎ কর্মশীল ভালো মানুষদের সাথে আল্লাহ তোমার সাথে তুমি যদি একেবারে ভূগর্ভে লুকিয়ে যাওয়ার সেখানে পাপ করো তাও আল্লাহ খবর রাখেন তোমার সাথে রয়েছেন খবর রাখা দিক মাটির তলে লুকিয়ে গেছো আল্লাহ খুঁজে পায় না হবে ক্ষমতায় আল্লাহ চলে না সেখানে এমন জায়গায় কিছু সেখানে আল্লাহ ক্ষমতায় আছে তোমার সাথে এটা হচ্ছে যেখানে থাকো না আল্লাহ তোমার সাথে এটা সকলের ক্ষেত্রে আর একটি তোমাদের কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় সলাতের উদ্দেশ্যে দাঁড়ায় थुथुना निक्षेप कर सामने दिखा थुथु निक्षेप ना औने रोग बाद बाद मुखे थुथु आते वस नोग आरतान अधिकांश लोकर एक खराब अभ्यसा मध्य देखी हम थुथु तो सब ही आरबंद ঠিক না আমারও আসে তো জীবনে রাস্তাঘাটে থুতু তো আমি ফেলিনি মনে হয় না কিন্তু দেখবেন রাস্তাতে ভিড় ভাড়ও চলছে আর ওই দিন পিছন থেকে লোক হেঁটে আসছে বাতাস চলছে গায়ে পড়ল এটা হচ্ছে অশিক্ষিতদের বা অসভ্যদের চিত্র যেটা আর এটা শুধু দেখে গো মহাদেশের লোকদের কখন আরব যদি করে ফেলছে আর যদি কেউ ফেলে তো একবার অসভ্য অন্তত এগলো তো সাধারণ জ্ঞানে কমন কিছু বাতাস চলছে কারো গায়ে দূরে গিয়েও পড়তে পারে পিছনে কাছে নাই বাতাসে গিয়ে দূরে গিয়ে কারো পড়তে পারে সামান্য একটু ফোটা পড়লো ঘেঞ্জা হবে এই যেখানে সেখানে থুতু ফেলা উচিত নাই থুতু থুথু আপনি জমা করে গিলিয়েন না একবার বেশি পরিমাণ জমা হইলে একটা অরুচি আসবে কিন্তু আসছে চলে যাচ্ছে গিলে দিচ্ছে না অসুবিধা আছে নাকি থুতুটা মুখের বাইরে চলে আসার পরে বাইরে চলে এসেছে তারপরে যদি গিলতে বলা হয় পারবেন কিন্তু আপনার মুখের ভিতরে আচ্ছা আসছে যাচ্ছে আসছে আর গিলে দিচ্ছে কোনো অসুবিধা নেই এই বিষয়গুলি বুঝার বিষয় কিন্তু অনেকে মনে করেছে থুতু মুখে তার মানে ওকে গিলা দিছে না ওকে জমা করে একবারই ফেলতে হবে রাস্তায় অসম মানুষ তো একরকম নাই মেলা থুতু আসতে পারে গিলতে জানে না বোঝা গেছে অভ্যাস আছে ফেলা সামনে যে অজ্ঞতা থাকলে সামনে ফেলে পারে আর দিন হচ্ছে সম্পূর্ণ পূর্ণাঙ্গ অভিধান সব সমস্যা সমাধান রয়েছে এখন থুতু এসছে আর তুমি অভ্যাস कहीं फिल सामना कारण आल्ला सामने दिक्ट मुसलान बहुत जो अपनी कि वलामुखी नाम आदय कर सामने रही सत्यार अर्थे आल्ला कथा रहे सत्तागत दिक्कत महान आरस्योन्नत আর তিনি যে সব বিষয়গুলি বললাম ওইসব দিক থেকে আল্লাহ রয়েছেন সব জায়গায় রয়েছেন আল্লাহর এলিম সব জায়গায় রয়েছে আল্লাহর ক্ষমতা সব জায়গায় রয়েছে আল্লাহ সব জায়গায় রয়েছে আল্লাহর ইত্যাদি এই সব দিকগুলো যেগুলো আছে সব সব জায়গায় রয়েছে কিন্তু এখানে শুধু সামনে কে সামনে শেখ সাহাবি ফজান বলবেন এর ব্যাখ্যা ওই কথাটির দিকে ইঙ্গিত করে দিলাম যে আল্লাহ সামনের দিকে রয়েছেন তার মানে কথা বুঝবেন না যে আল্লাহ আল্লাহ তাহলে এলিম কে ডান দিয়ে নেই सामने नहीं, नहीं। आल्ला कथा एक तो हईल आल्ला कई दुभागे आल्ला सत्तागत दिक्कत আরও সে সমুন্নত আর তার এই বিভিন্ন দিকগুলি বললাম যে দিক থেকে মমিনে সাথে ভাবে আছেন আর যারা আর কাফের সকল সকল সৃষ্টির সাথে আল্লাহ ভাগ করলাম আবার আল্লাহর সামনে আছেন যদি এই হাতে তাহলে এটা হচ্ছে তৃতীয় প্রকার হয়ে যাবে বুঝছেন না তো এইরকমটা নিয়ে যে আল্লাহ সামনের দিক আছেন পিছনে নেই ডানে বামে নেই কথা নেই এখানে কি জন্য বলা হয়েছে যে সামনের দিকটা মুসল্লিন সম্মানিত কিবলা রয়েছে আর কিবলামুখী হচ্ছে মানে আল্লাহ অভিমুখী হচ্ছে হচ্ছে আল্লাহ আদায় করছে এই অর্থে বলা হয়েছে তারপরে একজন মানুষ যখন দাঁড়িয়ে কারো কাছে আরজি করে বা কারোর সাথে কথা বলে তো ডান যাকে সম্বোধন করে সে দিকে বাবাম দিকে আছে কথা বলে না অথবা পিছনে আছে আর আপনি কথা বলছেন এমন ভাবে তো কারো সাথে কথা বলেন না ঠিক না মুখ মুখি কথা বলেন ওরা বুঝছেন কি না আমার জি হ্যাঁ আল্লাহ সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করা আদায় করা হচ্ছে আল্লাহর সাথে মানে চুপিসারে কথোপকথন কথা বলা তো আল্লাহর সাথে যখন নামাজ অবস্থায় কথা বলছেন তাহলে দিকে এই অর্থে সামনে কারণ সামনে রেখে কথা বলি আমরা এই অর্থে এমন কি ডান দিয়েও তুতু হলিয়া সামনে ফেলবো না তো ডান দিকে না ডান দিয়ে ফেলবো না তবে কোন দিকে থুতু ফেলবে থুতু চলে এসছে অনেকের বেশি থুতু আসে আর তার জন্য দিলে না হয়তো অরুচিকর বাম দিকে ফেল বাম দিকে ফেলে দেয়বিনী না আর না হলে তাহতাক নিচে ফেল ডান পায়ের নিচে না বাম পায়ের নিচে ফেলো এটা সবচাইতে ভালো কোনো মসল না থাকে তো এই দুটোর ব্যাখ্যা মুসল্লি থাকে বাম দিকে ফেলে তো মুসল্লির গায়ে পড়বে বর সামনে পড়বে কি করবেন বাম পায়ে নিচে ফেলে সেটাকে কি করে দেন মাটির সাথে ঘুষে দেন মাটিতে মিশিয়ে যাক দেন এই হাদিসটা নবী করিম সাল্লাম এই কার্পনা মাটিতে নবী শাহবাহা নামাজ পড়তেন বোঝা গেছে কিনা নামাজ পড়তে পড়তো আপনি তাহলে এই হাদিস প্রাক্টিক্যাল করতে চান যে ত্রুথু ফেলব তাহলে আপনি মাঠে ঘাটে নামাজ পড়ছেন না থ্রুথু চলে এসছে বেশি আর ওই সময় আপনি দেখছেন যে সব দিকে তো মাটি আর মাটি মাটিতে মরুভূমিতে অথবা মাটিতে যদি কার্পেটের মসজিদে ফেলেন তাহলে তো মারি খেতে হবে বুঝা গেছে কিনা তা হাদিসগুলিকে যেই সময় বলেছেন সেই সময় প্রেক্ষাপটে বোঝার চেষ্টা করতে হবে এমন জায়গায় ফেলবেন না যেখানে মারামারি শুরু হয়ে মার খেতে হয় जुता पढ़े पड़ा मोल्लाजी जुता पढ़े नाम सन्नता भलो बुझे एम भलोरे बुझे मस्जिद गेटे জুতাটাকে ভালো করে পরিষ্কার করে বসে বসে ক্লিন করবে তলা হেঁটে এলো যে একটু ধুলো ঢুলো লাগলো পরিষ্কার করবে করে তখন জুতাটা পরে মসজিদে নজর পড়বে এই নিয়ে কত জায়গায় যে বিবাদ হলো আর কত জায়গায় যে ওকে ধাক্কা খেতে হলো মসজিদে বেরিয়ে কত জায়গায় যে মারি খেতেও হইল এমনকি ওকে মসজিদ থেকে ওখান থেকে নিষেধ করে দিতে মসজিদ আসল আর এক মসজিদে যাই একবার তো ওকে বন্ধ করে রেখে দিয়েছিল শেষে অনেক আগের কথা বলছি আজকে থেকে প্রায় বাইশ তেইশ বছর আগের কথা বলছি এই দম মাসের আগে তো আমি তখন ওখানে মদিনা থেকে পাশ করে যাবো পড়াইতাম বড় জামিয়াম বোখারিতে চল্লিশ কিলোমিটার দূর ওখান থেকে তো মাঝে মধ্যে শ্বশুর গ্রামে যাওয়া হইলে কাজ যারা গণ্য গণ্য ব্যক্তি মসজিদের তারা বলল যে সে এক কাজ করেন এই জুতা পরে নামাজ পড়ার মাসলাটা একটু আজকে জুমার দিনে বলবে এই বিষয়ে আলোচনা করবে কারণ ওকে মারা হয়েছে ঘরে বন্ধ করে কয়েক ঘন্টা বন্ধ করে রাখা হয়েছে কিছু লোকেরা আজও সমাজে আর এই জুতা ছাড়বে না হচ্ছে মার খাই খায় কিন্তু জুতার সন্নত কায়ম করবই দুই দিক থেকে বাড়াবাড়ি এফেরাত আলোচনা করলাম একটু ঠান্ডা হলো তারপর থেকে আর মাঠটা ওই রকম খাইনি কিন্তু মাঝে মধ্যে মসজিদটা মসজিদ আসবে না আমাদের এই হাদিসটা বোঝার জন্য এই জুতা পরে হাদিস আছে জুতা পরে ইহুদিরা জুতা পরে না তোমরা জুতা পরিও ইহুদিদের বিরোধিতা করি এই হাদিস আছে আছে বেশ কয়েকটি আমার হাদিস আছে কিন্তু এই নাই তোমরাট আছে মসজিদে পাকা মসজিদ আরো ওখানে জুতে পড়ে যেপটের ওপর সৌদি আরব তোমার খেতে হ্যাঁ যারা মেকানিক্যাল কাজ করে গায়ে ময়লা ধুলো লেগেতে তাদের জন্য বেশ কিছু মসজিদে জায়নামাজ স্পেশাল যে তোমরা এই ভালো কার্পোরেট খারাপ করিও না তোমরা এই কালি আর ময়লা দিয়ে তোমরা কি করে জায় নামাজ বিচ্ছে না দেখেছি এরকম মসজিদ মেলা মসজিদ আছে তাহলে চিন্তা করেন যে জুতানি যদি কার্পেটে উঠে যান তো এখানে তো আপনার খবর আছে সৌদি আরব ঠিক না অথচ এটা সন্ন্যতের দেশ কারণ এটা আপনার যুক্তিস নামাজ পড়বেন মসজিদ মাটি ছিল পাথর কুচি পাথর ছিল ওখানে জুতা পরে নামাজ পড়ার সুবিধা নেই তো আপনি এই সন্ন্যতটা করার জন্য আপনি বাড়ি জুতা পরে বাড়ি পারেন সুন্নত নামাজ গুলি সত্র রাখা ফরজটা মসজিদ আর তারপরে বাড়িতে যখন নামাজ পড়লেন আপনি যদি জুতা পরে নামাজ পড়েন কি বাধা দিব মধ্যে যখন বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে নামাজ পড়লেন তখন জুতা পরে নামাজ পড়ে গেল সুন্নত কয়েম হইল না হইল না এমন হয়ে গেল সুন্নতের ওপর ঠিক আছে জানাজা পড়ে আমার দেশের লোকেরা শুনে রাখেন মজার কথা জানাজা পড়তে গিয়ে এত বাড়াবাড়ি জুতা পরার লোক পাবেন না আমার দেশে জুতা বিরোধী লোকই বেশি পাবেন খুলবে খুলে পায়ে তলে রেখেছে খেয়াল করেছেন কিনা আর জুতা রাখবে কোথায় মানুষের তলে রেখেছে কিন্তু জুতা রেখেছে মাটিতে পান নেই কিছু জুতার উপরও পাঁচ চাপা আছে কিন্তু জুতা পড়ে নামাজ পড়বে না কত অজ্ঞতা অথচ নবী করিম সাল্লা বলেছেন যে তোমরা জুতা পরিধান করে নামাজ পড়োদের বিরোধিতা করো অন্তত এহদিদের বিরোধিতার জন্য আমরা জানা জানিয়ে যদি জুতা বললাম তার মধ্যে কি রয়েছে এফরাত বাড়াবাড়ি রয়েছে আর এদের মধ্যে রয়েছে করতে দেবো না আর করব না হ্যাঁ এমনকি আমাদের জুতা যদি হয় তো পায়ের তলাই খুলে রাখবো পর্যন্ত কিন্তু জুতা পুরে নেওয়াজ না না বাম পায়ের নিচে থুথু ফেলেন কিন্তু দেখতে হবে যে এখানে নিশ্চিন্ন হয়ে যাবে বখারি মুসলিমের হাদিস তৃতীয় হাদিস আল্লাহ মানে আল্লাহ হে আল্লাহ সাত আকাশ সমূহের প্রতিপালক মালিক ওয়াল এবং জমিনের মালিক ওরাবাল আরশিল আজ মহান আরশের মালিক, আর হে আমাদের রব ওরকুল সাহি প্রত্যেক বস্তুর রব ফল হাবে ওয়া না যিনি শস্য এবং বীজ বিধি নকারী মানে কি যিনি হ্যাঁ এই যে খাদ্যদ্রব্য রয়েছে আপনি আপনি ধান অথবা কোনো দানা গম মুসুর যে কোনো যখন মাটিতে ফেলে দেবেন তখন কি হয়ে যায় সেটা একটু রস পেলেই সেটাতে ফাটল ধরবে আর সেখান থেকে অঙ্কুর করবে যে গাছ পাবে এইটা হচ্ছে ফালাকা ফালাকা মানে বিধি করা ও না বলা আঠি আটি ফল বললেন আঁঠি আঁঠি থেকে যে গাছ বেরোয় এটা কে করেন একমাত্র আল্লাহ জিহ্ন অবতীর্ণকারী বল আমার নিজের অনিষ্ট থেকে মানুষের নিজের অনিষ্ট আছে না নেই নিজের ক্ষতি নিজে করে না আমরা তো নিজের ভাষা বলি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে क्षतिग्रस्त दिक्कत ग्रहण करपाल अर्थात तुम्हार हाथ যার যারা যে সব সৃষ্টি রয়েছে আর সমস্ত সৃষ্টি আল্লাহর হাতে রয়েছে সুতরাং এখানে সমস্ত সৃষ্টিকে বোঝানো হয়েছে সমস্ত জীব জন্তুকে বোঝানো হয়েছে কোনো কিছু নেই ও আন্তাল আখেরো তুমি সর্বশেষ ফালাইসা বাদাকা আকাশাই তোমার পরে কোনো কিছুই থাকবে না দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ থাকবে যারা অন্ত নেই ও আন্তর তুমি প্রকাশ তোমার নিচে কোনো কিছু নাই অর্থাৎ আল্লাহ রব আল সমস্ত কিছু ওপর নিচের সমস্ত খবর রাখেন এবং সমস্ত কিছুর সাথে আছেন কোন দিক থেকে যেমন খবর রাখার দিক থেকে জ্ঞানের দিক থেকে ক্ষমতা আল্লাহর ক্ষমতা যেমন সবকিছুর উর্ধ রয়েছে তেমন সবকিছুর নিম্নেও রয়েছে আল্লাহ আমার পরিশোধ করে দাও মানে ঋণ পরিশোধ করার তৌফিক দাও আগনি মিনাল ফকর এবং আমাকে অভাব মুক্ত করে দাও ফকর মানে অভাব দারিদ্র আমাকে দারিদ্র মুক্ত করে দাও প্রা মুসলিম হাদিস মুসলিম রয়েছে চতুর্থ হাদিস নবী করিম সাল্লাম কিছু সাহাবাহামকে দেখলেন তারা আজগার করছে আজকালকার বেদাতিদের জিকির আজকারী চিৎকার করে জিকির করা উচ্চ স্বরে চিৎকার করে জিকির করা আরেকটা হচ্ছে সম্মিলিত এই যে তোমায় একসাথে এক আওয়াজে জিকির করা আর একটা হচ্ছে অসম্পূর্ণ বাক্য দিয়ে আল্লাহু ইহ এই সব জিকির হ্যাঁ जिकिर करते हजुर जी हुजूर जी एरा देखे तो शायद अनु लज्जा पय लज्जा पा जी जी तो करते चाहिए सरिक कर दिल तो क्या थियो करो कर এত শীত মুক্ত না এরা এতটাই মে নিয়ে সম্মিলিত নয় মহাব্বতের সাথে একটু জিকির করুন লাই লাহ সুর করে শুরু করে দিলেন না ওটা করেনি তারা শুধু ও জোরে আওয়াজ করে জিকির করেছিলেন সাহাবাই কেরাম নিষেধ করলেন নিজেদের সাথে আচরণ তোমরা নিজেদের সাথে নরম ব্যবহার কর আর একটু আসতে বলো ও না আসামা ওয়ালা গাইবা কারণ তোমরা না কোনো বধিরকে কে যে আল্লাহ শোনেন না না কোন অনুপস্থিত কে ডাকো যে তিনি অনেক দূরে আছে আল্লাহ রাজির আর তিনি বধির বইরা নন তার মানে তিনি সর্বশ্রোতা সবকিছুই শোনেন তাই বলছেন করিব নিশ্চয় তোমরা ডাকছো বা দুছো কি রাজকার দোয়া করছো বাজিকে রাজকার করছো সামিয়ান এমন সত্তার যিনি সর্বশ্রোতা সবকিছু শোনেন বসিরান যিনি সর্বদর সবকিছু দেখেন কারিবান যিনি অত্যন্ত নিকটবর্তী দূরে না যে চিৎকার করে ডাকতে হবে ইন ওনা আক্রাবা এলা আক্রাবো এলা অনকে আহিলতি নিশ্চয়ই যে আল্লাহকে তোমরা আহ্বান করছো ডাকছো তিনি তোমাদের কাছে রয়েছেন মিন রাহিলাতি তোমাদের নিজের তোমাদের যে কোনো ব্যক্তির যে বাহন রয়েছে বাহনের উঠে উঁঠের যে গর্দনটা রয়েছে কত দূরে আর উঠে পিঠে বসে আছে আর গর্দন কত দূরে লম্বা হাত হলে তো চলেই যেতে পারো আর নাহলে একটু এগিয়ে যাবে যদি নাও যায় ওঠ লম্বা একটু এগিয়ে গেলে হাত চলে যাবে তো এর চেয়ে বেশি আল্লা কাছে রয়েছে যাকে তোমরা ডাকছ তিনি তোমাদের এই ছিল চারটি হাদিস এই হাদিসগুলি থেকে কি জানতে পারলাম মোটামুটি বুঝেছেন কিন্তু আবার বলছি শেখ সালিউ ফজান ভাষায় তিনি বলছেন প্রথম হাদিসটি সম্পর্কে প্রথম হাদিস কি ছিল সবচেয়ে উত্তম ইমান হচ্ছে যে আপনি জেনে নিশ্চিতভাবে বিশ্বাস করবেন যে আল্লাহ তোমার সাথে রয়েছেন যেখানে তুমি থাকো না কেন যে আল্লাহ সাথে রয়েছেন তার মখলুক সৃষ্টির জ্ঞানের দিক থেকে দেখলেন জ্ঞানের দিক থেকে বললেন এ এবং পরিবেষ্ট দিক থেকে কেন বললেন যে যেখানেই থাকো না কেন সব জায়গায় তো আর মুসলিম নেই সব জায়গায় মুসলিম কাফের সৎ অসৎ আর মানুষ থাক আর না অন্য জীবজন্তু থাক সব জায়গায় আল্লাহ জ্ঞানের দিক থেকে কোনখানে একটা পিপিলিকা আছে তাকে রিজিক দিতে হবে কোনখানে একটা কীট পতঙ্গ আছে তাকে রিজিক পৌঁছে যেতে হবে আল্লাহ সব জান আল্লাহ শুধু রিজিক আমাকে আপনাকে দেন না মানুষকে শুধু দেন না ফিল আরদ। दायित्वी सरबराह रिजी तर क्या कर्म सम्पर्वस्था कारोन अथवा भलो कर भलोदान पार्ट कर उपकारिता उत्तम इमान दिखा कैम कर विश्वास सब जगह रोन तरह ज्ञान दिक्षमार दिखना आल्ला सबकि रही যে প্রতিফলন এর যে রেজাল্ট ফলাফল আপনার লাইফে দেখা কারণ আপনার বিশ্বাস বিশ্বাস এই বিশ্বাসটা হাতে নাতে বিশ্বাস নেই আপনার মাথা থেকে পা পর্যন্ত এই বিশ্বাসের কোন প্রভাব পড়ে না আল্লাহ যেখানে থাকে না কেন জানছেন ওই আঁকিরা আল্লাহ সব জায়গার খবর রাখেন সব কিছু খবর রাখেন আর সমস্ত পাপ করে যাচ্ছেন মারামারি করবে থানা পুলিশের সামনে অনেক সময় মারামারি করেন পুলিশ দাঁড়িয়ে আছে মারামারি করবেন তাই না আর কোন অপরাধ স্ত্রীর সামনে চরিত্রের পদস্ক না সাহসী হবেন বাপ সামনে হবে না তাহলে গাইরুল্লাহ কে লজা করছেন অথবা ভয় করছেন কিন্তু আল্লাহ বলে তো আল্লাহ সবসময় দেখছেন শুনছেন জানছেন আজকাল এই মোবাইল এর ফেতনার যুগে সমস্ত পাপ দেখছেন করছেন শুনছেন কত পাপ এই মোবাইলে ভরা রয়েছে যদি আপনার জীবনে প্রতিফলন ঘটতো তাহলে ভালোটা আপনি দেখতেন মন্দ মোটই না সাথে সাথে ওটাকে সরাইতেন কিনতেন না অথচ লোক হইতে শুধু নামাজ পড়লেই হবে এই নামাজের প্রতিফলন আপনার জিন্দগি কোথায় थान तरज जान सब समय स्मरण रखे कि आल्ला सब समय मन रखते स्मरण रखते भूलने स्मरण कर मतलब स्मरण रखते आल्ला सब जानल धरबें किमान যদি ইমান না থাকে যে আখেরাত আছে ধরা খাবো ইমান না থাকে তাহলে অসুবিধা নেই দেখলো দেখলো অসুবিধা কিচ্ছু হবে না কিন্তু আর একটা ইমান আছে যে আল্লাহ হিসাবা নেবেন সারি হিসাব সেদিদুল কঠোর শাস্তিদাতা দ্রুত হিসাব গ্রহণকারী প্রত্যেককে তার সামনে দাঁড়াইতে হবে এই আকিদাগুলি যত যার সুন্দর হবে তত তার লাইফটা সুন্দর হবে তত সে মানুষের মতো মানুষ হবে চরিত্রের মানুষ আমার লহুক যখন মানুষ সবসময় সর রাখবে যে আল্লাহ আমার সাথে আছেন। তার জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে পরিবেশ আমি তো অপরাধ করে পালাইতে পারবো না দেশ থেকে পালিয়ে যাবে অপরাধ করে ক্রাইম করে সরকার ধরতে পারলো না আরেক দেশে গিয়ে কোথায় আপনি রাজনৈতিক আশ্রয় নিয়ে নিন আজকে জানেন তো এটা একটা রাজনৈতিক টান্তা রাজনৈতিক আশ্রয় পলিটিক্যাল আপনি আশ্রয় চালেন যে আমি দেশে যেতে ভয় পাচ্ছি আর মানবাধিকার বলে আপনাদের কাছে আর ইসলামের বিরুদ্ধে কিছু করে দিলে তো কাজ হয়ে গেল কুপুরী শক্তি বৈশাখ আছে জি হ্যাঁ মানুষের ক্ষমতার বাইরে পালিয়ে যাচ্ছেন কিন্তু আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবেন পারবেন না যখন এই কথা সবসময় মনে থাকবে আমলা নিজের আমলটাকে সবসময় ভালো করবেন খারাপ আমল করবেন না কারণ আল্লাহ জেনে নিলেন দেখে নিলেন ধরবেন মরব আর ধরা খাবো যেন সামনের দিকে থুতু ফেলতে হবে না ওটা হাদিস আছে কেন যে আল্লাহ সামনের দিকে আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন কিন্তু নান দিকে আবার কি হইল নান দিকে ফেলতে পারেন বাম ফেলতে পারেন আমাজি ব্যক্তি ডান দিকে ফেলবে না কারণ বাম দিকের তুলনায় ডান দিকের সম্মান রয়েছে ডান দিকের সম্মান আর আমরা অনেক কাজই করি জি যে প্রথাগত অনেক কিছু করে সম্মানগত বলে আর একটি হাদিস করে যে দুই ফেরিস্তা ডান দিকে রয়েছেন যেমন সহিবাই একটি রয়েছে বলছেন শেখ সাহেব তো ফেরেস্তাদের এত একটা মানুষ থাকলে আপনি তু ফেলবেন না শ্রদ্ধা সম্মন করেন এই হাদিস থেকে পেলাম সেটা হচ্ছে যিনি নামাজের অবস্থায় থাকেন মুসল্লির কাছাকাছি মুসল্লির কাছাকাছি এবং মুসল্লির সামনে এটা আমরা প্রমাণ পেলাম তো এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ কাজ সেটা মুসল্লির কাছে মুসল্লি ভালো অবস্থায় আছে তাই না সৎ কর্মশীল ব্যক্তি যে নামাজ পড়ছে সাধারণ ভাবে না কোন দিক থেকে বিশেষভাবে আল্লাহ মুসল্লিকে তফিক দান করেন হ্যাঁ এর হেফাজত করেন মুসাল্লি আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন মুসাল্লির ইত্যাদি সব খাস খাজ থেকে হইতে পারে জি অনেক সময় भलो मान भलो मानुष्टे आल्लाफिक सामिल थे भलो मानुस करें भलो मानुस रक्षणा बेक्षण करें शुद्ध शारिक दिक्कतपूर्ण इन दृष्टिकोण चिंता करते हैं शारिक दिक्कत होते जाह अकबर दुर्घटना कि शारिक दिक्कत आपनारे थका বা আল্লাহর হেফাজত বোঝা গেছে কিনা কিন্তু এর বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে না হেফাজতের ব্যবস্থা এবং যারা এই ভালো চরিত্রের মানুষ তারা এটা হাড়ে হারে টের পায় অনেক সময় পাপের উপকরণ মজুদ রয়েছে পাপ করার সুযোগ সুবিধা আছে মনটা চাইলো মাঝে মাঝে ওয়াসওয়াসা আসলো যে এখানে তো অসুবিধার নেই গোনাটা করেই ফেলি কেউ তো দেখবে না হ্যাঁ কিন্তু হয়তো গোনা করার ইচ্ছা করেছেন হঠাৎ করে এমন একটা বাধা সৃষ্টি হয়ে গেল হয় না হয় না হয় অনেক কিভাবে চারের কাছে যেতে চাইছিলেন হঠাৎ করে কনে একটা বাধা হয়ে গেছে নানা রকম বাধা হয় নানা রকম বাধা হইতে পারে সেটা পারিবারিক বাধা হইতে পারে হঠাৎ করে কেউ চলে আসল হ্যাঁ হঠাৎ করে এমন কিছু হয়ে গেল বাধা একটা হয়ে গেল দুর্বল আপনি হয়তো কোম্পানি প্রতিষ্ঠান থেকে চুরি করতে চাইছিলেন সেক্ষেত্রে ক্যাশ সুযোগ পেয়েছেন কেউ নাই থেকে কিছু টাকা টেনে নি যেমন করে দেখছেন যে কেউ চলে চলে এসেছে অথবা तक जो अपना सत्य ईमान तेजा करते जाके गाँव यहाँ सब चेत बड़ हेफत सबसे बड़ हेफाजत जी हाँ अनेक समय ये शीर्मा बेदात निरुपयोन शीर्क बेदा करते बात এরপরে যাচ্ছিল পরিস্থিতি কিন্তু আল্লাহ কি করলো সেখানে এমন ভাবে চাঁদা নেবে চাদা নেবে আপনার হিন্দুরা অনেক সময় এই চাঁদা দিয়ে তারা পেট ব্যবসা করে ধর্ম ব্যবসা করে চাদাবাজি করে তারা নিজেরা মত খাই যে যারা পূজার করে পাঠাবে বিশেষ ভারতে একসময় ছিল গায়ের জোরে ভালো ভালো মানুষের কাছ থেকে চাঁদা নিট ওর মধ্যে আলহামদুলিল্লাহ অনেক লোককে এভাবে বাঁচিয়েছেন যে দিনের ওপর শক্ত হবে এবং নেক মানুষ হবে তাকে আল্লাহ এইভাবে হেফাজত করল শুধু জানের হেফাজত আমাদের কাছে অনেকের কাছে বড় কিন্তু ইমানের হেফাজত অর্থ বড় না সেই হয়তো আমার এই ব্যাখ্যাতে মনে হবে যে আমার জানটা বেঁচে গেল সুরক্ষে বেঁচে গেলাম অ্যাক্সিডেন্টে বা বালামসিবতে আরে গোটা বিল্ডিং এর গেছে কিন্তু আমি বেরিয়ে ওই সময় আমি জেগেছিলাম আপনি খুব খুশি যে আল্লাহ কত যে আপনাকে ভালোবাসে বাঁচিয়ে भुण जीवन पार्टी पाप, पाप करते बेचे गल्ला प्रिय अपनार जान हिफाजत चाहते इमान हिफाजत अनेक गुरुपूर्ण आल्लर का जानता जो चले जाए जाना पा ठीक है खराब हो शबा स्थान अथवा धन सम्पे ऐले मे हिफाजत होते आनंदित हमें दुनियादार चरित्र चाहिए আমার পরিবারের আমার ছেলে মেয়েদের ইমান করেছে আল্লাহ সবচেয়ে যে আপনার ইমান খারাপ হয়নি আমল খারাপ হয়নি আপনার পরিবার মশাল স্ত্রীর ওইরকমই আপনার ছেলে মেয়ে ওই তাদের ইমান আমল খারাপ হয়নি তাদের আল্লাহ হেফাজত করেছে সবার এটা সবচেয়ে বড় এই দুয়ার হাদিস আল্লাহ রয়েছে আল্লাহর একটি আল আউ্ল আর একটি আখের আর একটা আল্লাহর এই চারটি নাম এখানে উল্লিখিত হয়েছে তার মধ্যে দুটি নাম হচ্ছে আউ্ল এবং আখের এই দুটো নাম আল্লাহ রব আলের আদি অন্ত নেই শেষ প্রমাণ আল সর্বপ্রথম তিনি আখে তিনি সর্বশেষ ঠিক না কিন্তু আমাদের একসময় কিছু ছিল না শুরু হয়েছে আর তারপর একসময় খুব দ্রুত শেষ হয়ে যাবে প্রত্যেকের সৃষ্টি আর তারপরে আর দুটো নাম কি লাহের আর বা আতেন বলছে ওয়াসমান এলে আর দুটো নাম যে রয়েছে জাহের আর বা এই দুটো নাম আল্লাহর সু উচ্চতা প্রমাণ করে আর নিকটবর্তী হওয়া প্রমাণ করে জাহের কি প্রমাণ করে জাহিরের বখে নবী সাহসাল্লাম দু নিজেই করে দিয়েছেন কি করেছেন জাহের কাশ্য তোমার ওপরই কিছু নেই ग्रह नक्षत्री सबकिबकि जाते सम्पद ठीक है ना सबकि क्षेत्र आल्ला निकटवर्ती गोपन तुम गभीर সব ক্ষেত্রে তুমি সুতরাং আল্লাহর উচ্চতা অপ্রমান হলো জাহের দিয়ে আর বাতেন দিয়ে কি প্রমাণ হলো যে তিনি বলছেন আপনাদের ব্রেনে বারবার ঘুরছে আল্লাহ সবকিছু নিয়েছে এটা কেমন কথা হয়ে তাই না ঘুরছে না ব্রেনে তাই সাহেব বলছেন যে এই দুটো গুণ পরস্পর লায়াতানাফায় পরস্পর বিরোধী নাই আর একটি আর একটির পরিপন্থী নয় কার ক্ষেত্রে আল্লাহ ক্ষেত্রে লোকে হাসবে না এটা কেমন কথা বলছি আমি উপরে আছি আর একেবারে নিচে তলাতে আছি চলবে নাকি চলবে না সৃষ্টির ক্ষেত্রে চলবে না কিন্তু আল্লাহর ক্ষেত্রে না দুটোতে কোনো বিরোধ নেই তারপর আর একটি হাদিস কি ছিল সাহবাহ করেছিলেন তখন কি বলেছিলেন হ্যাঁ যে আল্লাহ কি সবকিছু শোনেন এবং তিনি করিব নিকটবর্তী আর তোমাদের বাহনের গরদ চাইতো বেশি নিকটবর্তী এই হাদিস দ্বারা প্রমাণিত এর দ্বারা প্রমাণিত হল যে আল্লাহ সুবাহের নিকটবর্তী যে দোয়া করে তার নিকটমাউল আসমাত আল হাফিয়া যতই গোপনীয় আওয়াজ হোক আল্লাহ শোনেন যৌতু আসতে হোক না কেন কাম্মা ইয়াসমাউল আসমাত জাহরিয়া যেমন তিনি উচ্চ স্বরে শুনেন জোহরে কথা শুনেন আবার যৌতুই গোপনে হোক আল্লাহ শোনেন এই সমীস প্রমাণ করল কি আল্লাহ তার সৃষ্টির সাথে রয়েছেন রয়েছেন তাদের কথাবার্তা শুনেন, তাদের চলাফিরা নড়াচড়া সবকিছু দেখেন তিনি আল্লাহ কাছে রয়েছেন আল্লি কালিহ আল্লা শেহি এটা আল্লাহর সবকিছুর উর্ধে থাকা আরো সে সমুন্নত থাকার বিপরীত নয় পরিপন্থী নাই আর এর পূর্বে আয়াত দ্বারা যখন এই বিষয়টি প্রমাণ করা হয়েছে তখন বিস্তারিত এই আলোচনাটি হয়েছে চন্দ্রের উদাহরণ দিয়ে শেখ হরিস রহমতুল্লাহ এর এই কিতাবের আসে অনেক ভাষ্যকার রয়েছেন তার মধ্যে একজন ভালো আকিদার ইমাম শেখ মুহাম্মদ খালি হারাস তিনি বলছেন যে এই চন্দ্র চন্দ্র আল্লাহ আল্লা সামনে আমাদের জন্য চন্দ্র অনেক বড় তেন কিন্তু চন্দ্র আল্লাহ আল্লাহ সৃষ্টি আল্লাহ বড় বড় কত সৃষ্টি রয়েছে অত যে নকতর রয়েছে জি তো এই চাঁদটা আমাদের সাথে তুলনা করে এই চাঁদটাকে আমাদের সাথে তুলনা করেন আপনার সাথে তুলনা করেন জি যেখানে যান সারা পৃথিবীর চাঁদ একই জায়গায় তার অবস্থান মনে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না পূর্ণিমার চাঁদ হোক আর যেই চাঁদই হোক বিশেষ করে যখন চাঁদ বড় হয়েছে যখন ভালো করে দেখা যাচ্ছে এই চাঁদকে এই চাঁদে সৌদি আরবে দেখলেও ওইভাবে আকাশে যেমন পূর্ণিমার চাঁদ যেদিকে দেখা যায় যেখানে জয়যোগু যে সময় দেখা যায় ওইভাবে দেখছেন আর বাংলাদেশে গিয়েও ঐরকম দেখছেন আমেরিকায় চলে যান জাপান অস্ট্রেলিয়ায় চলে যান পূর্বে চলে যান পশ্চিমে চলে যান যেখানে যান ওইরকমই দেখছেন তাই না ফ্লাইটে গেলেন তেরো চোদ্দ ঘন্টার ফ্লাইটে ধরেন এখান থেকে মোটামুটি বারো থেকে তেরো ঘন্টা লাগছে আমেরিকা কেনাডা থেকে তেরো ঘন্টা দেখছেন আমেরিকা আকাশে ওইখানে ঠিক না আমার তখন কি আমরা বলি না আরে চাঁদ তো আমার পিছিয়ে ছাড়েন না যেখানে যাচ্ছে চাঁদ তো আমার সামনে যেখানে চাঁদ আমার সামনে সৌদি আরব আমার সামনে চাঁদ ছিল আকাশে আরে चादी बोलना अर्थ हम आल्ला क्षुद्र सृष्टि आल्ला बर्णनार्ज तकबीर शिखे अल्लाह अकबर जी आल्ला छा नामना जी आल्लाह अकबर विभिन्न स्थानी एक जगह जगह नाम जा रोक फरोज आल्लाह अकबर ना पढ़े सुभान अल्लाह पढ़े तो नमज हाँ अल्लाह अकबर चिंता करतेमिनरा अल्लाह रबुल आलमीन के तेम दिन देखेंट कुरान आयत कैक आयत आलोक आलोचित होते आलोक आलोचना कर দেখবে কয় জায়গায় দেখবে কি মনে আছে জান্নাতে দেখবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার বা আল্লাহর দর্শন বা আল্লাহর সাক্ষাৎ আল্লাহকে দেখবে লেখা আর আর একটা হচ্ছে বিচার দিবসে হাসন মঠের দিকে এখন হাদিস এই ক্ষেত্রে একটি হাদিস বোখারি মুসলিমের রয়েছে এই হাদিসটি আজকে আলোচনায় করে দি বলছেন লেখক বাবা শুকা শেখ সৌজানরা দেখবে এর প্রমাণ মমিনা দেখবে কাফের দেখবে না কাফের সামনে আর সৃষ্টি হয়ে যাবে নিশ্চয় তোমরা তোমাদের দেখবে, কামা দেখবে কামাত যেমন তোমরা চাঁদ কে দেখছো লমার রাতে छोट चाँद थे तईना कूर्णिमार्द एकमात्र अंध काना छाड़ा क्यों बोलना देखी ठीक है तो पूर्णिमाराँद के देखो देखते गारा दुनिया लोक जदि निजी जगह निज बाड़ी थे पूर्णिमार चाँद देखे तो भीडे ना कि যে আজকে সারা বিশ্বের লোক চাঁদ একসাথে দেখতে লেগেছে দিয়ে মারা গেছে হবে যখন চাঁদ দেখাতে সারা বিশ্বের লোক যদি একসাথে চাঁদ দেখে তবুও কোন জায়গায় কোন রকমের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার আশঙ্কা নেই বুঝতে পারছেন তাহলে আল্লাহ রবুল্লা কে সমস্ত মোমিন আদাম আলি সাল্লামের যুগ থেকে শুরু করে ক্যামত পর্যন্ত যত মোমিন ছিল আর বর্তমান আজ আর কে ক্যামত পর্যন্ত আসবে সৎ যারা জান্নাতি তারা দেখবে কোন কষ্ট হবে না কোনো ভিড় হবে না কোনো ধাক্কা ধাক্কি হবে না এই জন্য উদাহরণ দিচ্ছে নবীনি দেখার ফিরতি তোমরা এই পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে কোনো কষ্ট বোধ করোনা কোনো কষ্ট বোধ করোনা বা তোমাদের কোন ক্ষয় হয় না অন্য রে ভাই তো রয়েছে লাফিরাতি কিন্তু আল্লাহ রব আলীন কে যদি দেখতে হয় তো ভালো আমল লাগবে ঠিক না मुसलिम जीवन तहिद एवं सन्नारे सब चाहे बड़े ने कम तौहि रेखे शीर्खमुक्त नामिस प्रमाण कर नाम्लाह के देखे बेनमी आल्ला के तारे यमाना जानाती है तल्ला के देखें दो समन्वय की बुझा गया बेनवाजी হ্যাঁ আমি নামাজ না পড়লে কি হবে আমার বাপমার দা আছে আমার বাপমার খুব সেবা করি আমি নামাজ না পড়লে কি হবে আমার ভাই বোন সব মানুষকে সবার বিয়ে সরিয়ে দিলাম এগুলো আমার দেশের এক লোকদের কথা জান্নাতে যাওয়ার আসা নি কখনো না দুনিয়া পেয়ে যাবেন ভাই বোনকে দেখেছেন বাপমার সেবা করেছেন অথবা মেলা ভালো কাজ করেছেন দুনিয়া বদলা নগদ দিবেন জান্নাত বিনা নামাজে যেমন সিরকির অবস্থায় মারা গেলে জান্নাত পাওয়া যাবে না টিকতা মানি পে নামাজি হয়ে মারা গেলে আদা নামাজি মারা মারা গেলে জান্নাত পাওয়া যাবে না স্পষ্ট কথা কোরআন দ্বারা প্রমাণিত কথা লম্বা করার সময় নেই এই হাদিস বিয়ে প্রমাণ করছি বিশ্বাস আল্লাহ কে দেখবে তোমরা সুতরাং দেখার যোগ্যতা লাভ করো দুনিয়ায় এটা হচ্ছে কর্মক্ষেত্র কি আল্লাহ যদি তোমরা পারো যথাসাধ্য আল্লাহ তুক লাবু যে তোমরা পরাজিত হয়ে যাবে না তোমরা অপারক যাবে না এ তুক লাব পরাজিত হবে পরাজিত ঠিক হচ্ছ না কি সে আল্লা সালাত এমন এক নামাজের ক্ষেত্রে যেই নামাজ রয়েছে কাবলা সূর্য উদয় হওয়ার পূর্বে সূর্য উঠার পূর্বে কোন নামাজের ক্ষেত্রে অবশ্যই ফজের নামাজ ঠিক করে পড়বে তা আমার সহকারে পড়তে হবে পুরুষদেরকে মসজিদে গিয়ে পড়তে হবে টাইম মতো পড়তে হবে সূর্য উঠার আগেই পড়তে হবে সূর্য উঠার পরে নয় ও আরেক নামাজ যে ক্ষেত্রে যদি অপারক না হও কাবলা গরু বেহা এটা সূর্য আগে হয় কোন নামাজ আসরের নামাজ ফা ফলু তাহলে করিও বাস্তবায়ন করিও আসরের নামাজ আর ফের নামাজ জীবনে কখনো ছাড়িও না কখনো ছাড়িও না এই কাজটা যদি করতে পারো এই ক্ষেত্রে তোমরা কখনো অক্ষম হয়ে যাও অপারক হয়ে যেও না এটা যদি করতে পারো তাহলে কি প্রসঙ্গ কি আল্লাহ কে দেখা নসীব হবে লাভ করবে যেটা সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতির জন্য তার মানে কি তো দুই অক্ত আজকে থেকে দুই অক্ত যাক বাকিটা তো ডিসকাউন্ট পেলাম হ্যাঁ দুটো অক্ত ভালো করে পড়ি ঠিক না এই রকম নাকি নামাজ পাঁচ কিন্তু। নাবিস হাসানা ভালো করে জানেন আর পরিকা ছাড়বেন খুঁজে পাবেন না মেয়ালা আমাদের দেশের আধা নামাজে আছে যে তারা তিন অক্ত পড়ে দুই অক্ত শুধু না খেয়ে দিয়ে দুপুরবেলা ঘুমিয়ে যায় আসর ছাড়ে আর रात्रे घूमिए जाए फजर छाड़े आजाद रोजी रोजगार लक्ष लक्षि कोटी मुस्लिम फजर पड़े ना आसर पड़े ना यम कोटी कोटी मुस्लिम आ चार दस जन मुस्लिम खुजे दी सारा पृथ्वी যে ফজর জামাতে পড়ে আর আসরও জামাতে পড়ে আর জোর পড়ে না খুঁজে পাবেন না আপনি পৃথিবীতে ঠিকই না জি হ্যাঁ আর তারপর নামাজ মানে তো শুধু নামাজ তো দৈহিক এবাদত না যে আমি শুধু এক্সারসাইজ করেছি দিনে আধা ঘন্টা এদিক ওদিক ও ফজর হোক আরো কোন একটা আমি করলি হয় হ্যাঁ বা এরকম তো না আসলে নামাজে কয়েকটা আবাদত রয়েছে সবচেয়ে তো বড় এবার অন্তরের ইবাদত অন্তরের ইবাদত তারপরে বাচনিক নামাজে রয়েছে রয়েছে প্রতঙ্গ মাথা থেকে প্রত্যেকটা অঙ্গ নড়াচড়া করছে আপনার অঙ্গ রয়েছে। আর তার আগে অন্তরের এবাদত সমর্থন অধিকাংশ গাফে অন্তরের ইবাদত কি আল্লাহ সামনে আল্লাহ সামনে আপনি নমনীয় আল্লাহ সামনে এটা হচ্ছে আমার হাজিরা এর দ্বারা প্রমাণ করে দেওয়া যে আমি সারা জীবন আল্লাহর আদেশ নিষেধ মানতে হাজির আছি শুধু নামাজে হাজির নয় गोलम सूतरा माथा थे, थे, थे पर्यत आदेश निषेध कार चल रल्ला जीवन प्रति क्षेत्र जी हुकुम कार चलो आल्ला चल कार चल रही आल्ला चल এটা প্রমাণ করে দেওয়া পাঁচবার আল্লাহ হাজির হইতে বলেছেন আর যেইভাবে হাজির হইতে বলেছেন যেখান থেকে শুরু করতে বলেছেন যেখানে শেষ করতে বলেছেন যেভাবে নামাজ আদায় করতে বলেছেন ওইভাবে আদায় করে আনুগত্য প্রকাশ করা এটা সবচেয়ে তো বড় এবাদত নামাজের ভিতরে যে আল্লাহ আমি যে তোমার অনুগত এটা পাঁচ টাইমে আমি প্রমাণ করে দিচ্ছি এই পাঁচ টাইমের মাধ্যমে আমি প্রমাণ করে দিচ্ছি জীবনে প্রতিটি ক্ষেত্র তোমার আদেশ নিষেধ মানতে বাধ্য হন आमी खुशी मानसीूपाय मानसी तुम जीवन तुम्हारे नाम प्रकाश करीर अनगत प्रमाण कर दिल जीवन नामा तो जीवन विभिन्न क्षेत्र अबाध्य से अबाध से আল্লাহর অনুগত আর অবাধ্য এই দুটোর প্রমাণ হচ্ছে নামাজি আর বেনামাজির জিন্দি নামাজের জীবনটা হচ্ছে প্রকাশ। আমি সারা জীবন আল্লাহ সব আদেশ সে কোনো ক্ষেত্রে পারলাম না শয়তান পদস্কলন ঘটিয়ে দিল সাথে সাথে তবা করব তখন এই চেতনা নিয়ে যখন নামাজ পড়বেন তার ভুল হইল কি করবেন দ্রুত তবা করবেন সংশোধন করবেন কিন্তু আমাদের নামাজ তো আসলে অধিকাংশ মুসলিদের নামাজ যে বডির নামাজ নামাজ পড়ল শুধু তাও দেহটাও ঠিক করে অনেকের মন্ত্রের নামাজ পড়লাম কিন্তু কিছু অর্থ বুঝি না স্বাদও পাই না তো মন্ত্র হয় মন্ত্রের নামাজ আর না হলে দেহের অঙ্গ নামাজ না ওর চাইতা আগে হচ্ছে অন্তরের নামাজ যে দুটো দিক বললাম একটা হচ্ছে আল্লাহর আনুগত্য প্রকাশ আর একটা হচ্ছে খুশুর এই পাঁচ অফ নামাজ পড়লে আল্লাহকে দেখতে পাওয়া যাবে যেটি হাদিস দ্বারা প্রমাণিত হলিনা তাদের প্রতিপালক দেখবে সচক্ষে আয়ান সচক্ষে কিয়ামতের দিনে আলীম আল্লাহ যে আয়াতগুলি তফসিল করতে গিয়ে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে যারা এই ক্ষেত্রে গুমরা হয়েছে যারা বলেছে যে না আল্লাহকে দুনিয়া তো দেখা যায় না আর আখেরা তো আল্লাহর দিদার সাব্যস্তন আল্লাহকে দেখা যাবে না কোরআনার আয়াত তিনটি আয়াত ছিল আর এখানে আপনার হাদিস নবী ইসলাম অনেকগুলি রয়েছে তার মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে আরেকটি আলোচনা রয়েছে সেটা হচ্ছে ভূমিকা আচরণ কি মানব না মানব না হ্যাঁ আল্লাহর যে গোনগুলি হাদিসে বর্ণিত হয়েছে এই সম্পর্কে আমাদের ভূমিকা হচ্ছে যে আমরা সেগুলিকে মেনে নেব আচ্ছা কোরআন কেরমি যে গুণগুলি বর্ণিত হয়েছে সেগুলির মতো করে মানব না কম সেগুলির দিয়ে মানব আমরা এই করব না যে গুরুত্ব কম আর যেটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত সেটা গুরুত্ব বেশি যেমন এক শ্রেণী গুমরা লোকেরা যারা জ্ঞান বা যুক্তিকে প্রাধান্য দে এটা কোরআনে আছে আবার অনেক জিজ্ঞাসা করে আমার মশলাটা কোরআনে আছে কেন জিজ্ঞেস করছে কোরআনে আছে যেমন কোরআনে করিম দ্বারা ধর্মীয় বিশ্বাস আকিদা প্রমাণিত হয় সাব্যস্ত হয় তেমন হাদিস দ্বারা সেই হাদিস দ্বারা ওইভাবে প্রমাণিত হয় এটা হচ্ছে আলোচনা কথা গুমরা কথা যে আকিদার ক্ষেত্রে খাবারে ওয়াহে চলবে না মোতামাতের হইতে হবে না হলে কোরআন এর আয়াত হইতে হবে এই এই কথাগুলি যারাই বলেছে তারা গুমরা বলছেন শেখর ইসমাই তাই তালা আর হাদিস বর্ণনা করবেন না অন্য অন্য বিষয়গুলি সপ্তাহ থেকে আসবে এই রকম অনেক সাল্লাম যে হাদিস গুলিতে রসুল জানিয়েছেন রবহি বেমা ইউক তা রব সম্পর্কে মানে আল্লাহ সম্পর্কে যা তাকে জানানো হয়েছে জামা কারণ নাজাদ প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল আসুন আহ জামাত ইউ মেনুনা না বেজাল ইমান রাখে যেমন ইমান রাখে তারা আল্লাহ যা কিছু বলেছেন তার কিতাবে পড়া নেই তাহার কোন বিকৃতি ছাড়া কোন বিকৃতি ঘটেন অর্থে অপব্যাখ্যা করে ওয়াল তাতেলিন আর নিষ্ক্রিয় করে না বা অস্বীকার করে না অমিন গাইরে তাকে এই ফিন ধর্ম নির্ণয় করে না যে কিরকম তাহলে এইরকম না ওইরকম ওাল তামসিলিন আর কোন কিছুর সাথে तुलना जेम करा अस्वीकार कर, कर, आ, आशा आर, आशा कर, कर एक दल हम अस्वीकारी अबव्याख्यालयना मुसा बिह के ख्यार माजख समत जमतान विश्वाकी आल्ला गुणगुली आल्ला तुलना नहीं पुरानी महादीसा বিশ্বাসপুরি এখানে আজকের আলোচনা শেষ হল ও সাল রবীন্দনা মোহাম্মদালা আলী হোসাই